दुश्चिंता क्यों आधिकाश मानसर दुश्चिंता हम आर्थिक दुश्चिंता ऋण अपन जत স্বচ্ছলতা আছে বা যোগ্যতা আছে তার বেশি আপনি স্বপ্ন দেখতে গেছেন রাতারাতি বড় লোক হওয়ার ফলে অনেক ঋণ করি আপনি ঝুঁকি নিয়ে যার ফলে আপনার কাঁচা বাড়ি বা টিনের বাড়ি করার ক্ষমতা আছে আপনি দুইতলা তিনতলা বাড়ি ধরে বসে আছেন আর ঋণে ডুবে গেছেন এখন বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করছে তারা তাদের পয়সা চায় দুশ্চিন্তা বেড়েছে যতটা আপনার চাদর লম্বা ততটা পা লম্বা করবে চাদর ছোট পাঠিয়ে রাখবে সবসময় মনে রাখবেন দেখতে হবে সেই কারণ থেকে মুক্ত হইতে হবে আপনাকে এক দুই নম্বর কথা তারপরে যদি দুশ্চিন্তা আসে দুশ্চিন্তা বিভিন্ন পাপের কারণে হতে পারে পাপ করেছেন অপরাধী হয়েছেন ধরা খেয়ে যেতে পারেন দুশ্চিন্তা আর অপরাধ মুক্ত হইতে দুশ্চিন্তা চলে এসছে দূর করার যে সেটি হচ্ছে আল্লাহ বলছেন পরিকাডিমে আল্লাহর যে কে রাজগার আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে তত মাইন মনের প্রশান্তি আসে মন শান্ত হবে আপনি সলা তাদের করেন লম্বা সিজায় পড়ে থাকে আল্লাহকে খুব ডাকেন সালাতের ভিতরে ডাকেন সলাতের বাইরে তো অপরের নির্জন ডাকেন আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ করেন সমস্ত আল্লাহ আলমে যেন মমিন মুসলিমদের দুশ্চিন্তা মুক্ত করেন এবং সত্যিকার কি আর মমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেন আর দুশ্চিন্তার কারণগুলি যে আমরা তৈরি করে দিই সেগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন